ঞ্ঞি ক لا اله الا الله وحده لا شريك ونشهد ان لا اله الا الله عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وبارك وسلم اَذْهَبْ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَإِذَا قِيلَ لَهُم آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ من ولا انَّ السُّفَهَاءَ من وَالآلِ مِنَّا نُرِيدُ السُّفَهَاءَ وَلَكِنَّ اللَّهَ عَزَّمَهُمْ وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا غَلَبُوا إِلَى الشَّيَاطِينِ وَإِذَا غَلَبُوا إِلَى شَيَاطِينِهِمْ, وإذا خلوا إلى شياطينهم قالوا اننا ماكم اننا نحن مستهزئون الله يستهدئ بهم ويردهم في طغيانهم يا مهول الذين نشاء العدا গতকালের আলোচনা শেষের দিকে একটা প্রশ্ন আসে বলা হয়েছিল এবং সেই প্রশ্নের জবাব আজকে দেওয়া হবে বলা প্রশ্ন আসে এই কথা মোনাসিকেরা যে সাহাবাহ কেরান রাজি আল্লাহ তা আহমকে দোষী সাব্যস্ত করার জন্য ষড়যন্ত্র তথ্য এক প্রতিবাদে আল্লাহ পবিত্র কুরাণের সাহাবাহ কেরানের সফাই বর্ণনা করে দিয়েছে তাদের প্রতি কি অসন্তুষ্টির ঘোষণা দিয়েছে এই প্রসঙ্গের প্রশ্নের আগে অনেক নির্ভরযোগ্য ইতিহাসে তো অনেক সাহাবির দুষ বর্ণনা করা হয়েছে তথাবস্থায় আমরা কি ইতিহাসকে অস্বীকার করব এইগুলো প্রশ্নের জবাত্তা পূজার আগে ইতিহাস কিসের ভিত্তিতে লেখা হয় আর হাদিস কিভাবে সংরক্ষিত এই দুইটা প্রশ্নের জবাব আগের থেকে আমাদের জানা দেখা দেখা ইতিহাস যারা লেখেন লেখকরা যদি নির্ভরযোগ্য ব্যক্তি হন তবেই তার লিখিত ইতিহাসকে নির্ভরযোগ্য বলে গণ্য করা হয় কিন্তু তার লিখিত ইতিহাসের উপকরণগুলি তিনি তার কাছ থেকে সংগ্রহ করলেন ওইটা যাচাই বাচাই করার কোন দরকার মনে করা হয় না যে কারণে অনেক নির্ভরযোগ্য ব্যক্তির লিখিত ইতিহাসেরও অনেক অবাস্তব কথা আর কথা আর হাবিশরক্ষণের ব্যবস্থা হলেও মহাব্দি নেতারাম হাদিসকে সংরক্ষণ করার যে সমস্ত করা ব্যবস্থা গ্রহণ করেছেন এর মধ্যে একটা ব্যবস্থা হল হাদিস যিনি বর্ণনা করবেন তিনি এই হাদিসটা যার কাছ থেকে পাইলেন তিনি কার কাছে শিখেন এইভাবে হাদিস পাওয়ার সূত্র বর্ণনা করতে করতে আমি আমার উস্তাদের কাছ থেকে তিনি তার উস্তাদের কাছে তিনি তার উস্তাদের কাছে তিনি তার উস্তাদের কাছে যাইতে যাইতে যাইতে এই হাদিস পাওয়ার সনদ হাদিস বর্ণনাকারীদের সূত্র যে রসুলের হাদিস সেই রসুল পর্যন্ত সনক পৌ সমস্ত লোকের মাধ্যমে বর্ণিত হয়ে আসছে সমস্ত লোকের নির্ভরযোগ্যতা প্রমাণ করতে হবে সমস্ত বর্ণনাকারীদের নির্ভরযোগ্যতা যখন প্রমাণ হবে বর্ণনাকারী নির্ভরযোগ্য ব্যক্তি নয় তাহলে সাব্যস্ত হয়ে যায় যে এই হাদিসটা নিশ্চিত ভাবে রসুলের হাবিস নয় সংকেতের কথাটা বুঝে আমি আশা আপনারা করতে পারছেন হাদিসকে যেভাবে যাচাই বাঁচাই নির্ভরযোগ্য হইয়া করে গ্রহণ করা হয় ইতিহাসের বর্ণনাগুলিকে ওইভাবে কষ্টিপাতরের যাচাই পীরা নির্ভরযোগ্য হলে করেই গ্রহণ করা হয় ইতিহাসের বর্ণনা যার কাছ থেকে যত বর্ণনা বর্ণিত হয় সবগুলি ইতিহাসে লিখিত হইয়া যায় এই কারণে অনেক নির্ভরযোগ্য ইতিহাসিক লিখিত ইতিহাস গ্রন্থেও অনেক অনির্ভরযোগ্য কথা সব লিখিত হইয়া যায় কিন্তু নিশ্চিত হাদিস রূপে যত হাদিস হাদিসের কিতাবগুলিতে স্থান পাইছে এইগুলি অনির্ভরযোগ্য নয় এই সবগুলি নির্ভরযোগ্য সুতরাং সাহবায়ক রাম সম্পর্কে যত ইতিহাস বর্ণিত আছে এর মধ্যে যে সমস্ত ইতিহাসের বিবরণ সাহবায়ক রামের নির্দোষিতার পক্ষে হয় এই সমস্ত বিবরণ পুরাণ এবং হাদিসের অনুকূলে আর যে সমস্ত ইতিহাসের বিবরণ সাহাবায় কামের নির্দোষিতার অনুকূলে না হয় পক্ষে না হয় এই সমস্ত ইতিহাসের বিবরণ পুরাণ হাদিসের প্রতিকূলে সাহাবায়ের কেরাম সম্পর্কে যেহেতু পুরাণ পরিষ্কার ভাষায় সভায় বর্ণনা করছে সাহাবায় কাম সম্পর্কে যেহেতু রসুলের হাদিস পরিষ্কারভাবে তাদের সভায় বর্ণনা করছে তাদের কোন ইতিহাসের বর্ণনা যদি কোন সাহাযির অঙ্ক বর্ণনা করে বুঝতে ইতিহাসে এই বিবরণটা নির্ভরযোগ্য নয় যে কোন বিষয়টা আপনাদের ক্লিয়ার বুঝে আসলেন কোরআন বলে সাহাবায়কেরাম যত করেছিলেন সবগুলি তলা করে মাফ করাইয়া আল্লাহকে জন্য সন্তুষ্ট করা আসে রসুলের হাজি বলে সাহাবায়ক রাম কোন ভুলের উপর কোন দোষের উপর কোন উপর অবস্থায় ইন্তকার করেন নাই এমন তাদের কোনো হাদিসের বর্ণনায় যদি পাওয়া যায় যে কোন সাহাবি দোষী ছিলেন এই দুঃ তিনি মুক্ত ছিলেন না তাহলে এই হাদী ইতিহাসের বিবরণটা কুরাণ পক্ষে হইল না বিপক্ষে যে ইতিহাস কুরাণ হাদিসের বিপক্ষে হয় আপনারা কি মনে করেন সেই ইতিহাসটা গ্রহণযোগ্য তাহলে মূলনীতি এই ডাকিল ইতিহাসের বিবরণের দ্বারা যদি কোন সাহাবীর দুষ্প্রমাণ হয় তাহলে ইতিহাসের সেই বিবরণটা গ্রহণযোগ্য যেহেতু প্রাণ আদির পরিষ্কার ভাষায় সাহাবায় নির্দোষ প্রমাণিত করেছে আমি এই প্রাসঙ্গিক দিয়েছি জীবনে অনেক গুণা করেছে গুনা করার পরে তারা নির্দোষ হইলেন কেমন করে আশা করি প্রশ্নের জবাব তোমার ফলে সরণ আছে থাকে না আবার বেগুনিয়া যায় এই নীতি শুধু সাহবায়িতাবের জন্য নয় এই নীতি সারা দুনিয়ার সমস্ত রণনীতি কোন মানুষ গুণা করার পরে যদি যথারীতি তাহলে এই গুণাগার তাকে না তার করে সম্পূর্ণ ব্যয় গুনা দিয়ে যায় সহবায়ী তো তোবা করার পরেও সহবায় গুণাগার রইলেন না মরণের আগে আগে বেগুনা ভাইয়া মরণ বরণ করলেন আগে আগে বেগুনা ভাইয়া মরণ বরণ করলেন আমরা সবসময় কাছে দোয়া করি হে আল্লাহ গুণাদ অবস্থায় আমার মরণ দেখায় মরনের আগে আগে আমার গুণা মাদের ব্যবস্থা করিয়া আমাকে বেগুন এই জন্যের হয় এক প্রকারের বেগুনা আজীবন বেগুনা বেগুনা অতীতকারের গুণা মাছ তারাইয়া বেগুনা এখানে তোকে সব লোক আছে সমস্ত নদীগণ আজীবন বেগুনা সমস্ত নদীগণ বেগুন আজীবন বেগুনা আর সাহাবায়িকেরাম জীবনের সকল গুণা মাফ করাইয়া মরনের আগে আগে বেগুনা হইয়া মর আন্দোলন করেছে এই জন্য নদীগণকে গুণার ব্যবহারে করা হয় মাসুম আসুন নিষ্পাপ না জীবন নিষ্পাপ আর সাহাবায়কেরামদেরকে গুণা প্রসঙ্গে বলা হয় মা ক্ষমাপ্রাপ্ত নদীগণ গুণাই করেন নাই সাহাবায়কেরাম গুণা করেছিলেন কিন্তু ক্ষমাপ্রাপ্ত আর একটা কথা আছে সাহাবায় ক্রাম যেমন যথারীতি তো করে মরণ গরণ করলে ক্ষমাপ্রাপ্ত কিরামত পর্যন্ত যে কোনো মানুষ মরণের আগে আগে যথারীতি তো করলে সেই মানুষ তো ক্ষমা এই ক্ষমাপ্রাপ্ত আর সেই ক্ষমাপ্রাপ্ত ব্যবধান কথা ব্যবধান হয়ে সমস্ত সাহাবান যে ক্ষমাপ্রাপ্ত এই কথা ঘোষণা হয়ে কিন্তু আমি জীবনে যত গুণা করলাম পড়ার করে যত তা করলাম সবগুলি তবা আই আমার কাছে গ্রহণযোগ্য হইল কিনা আমার তার দ্বারা আমার জীবনের সব গুণা ক্ষমার ঘোষণা পেছেন এই জন্য আমি সন্দেহান যে আমার গুণা মা হইল না বা তুলিল এই কোন গ্যারান্টি নেই তাহার যারা বেধারে গ্যারান্টি আছে তাদের যত গুণা করেছিলেন সব গুণা ক্ষমা প্রাপ্ত তাকে পরবর্তী ক্ষমাপ্রাপ্তরা আর কি সহামায় যে তাদের জীবনের সকল গুণাব থেকে ক্ষমাপ্রাপ্ত এই কথা ঘোষণা হয়ে গেছে আমার গুণাত থেকে ক্ষমাপ্রাপ্ত হইলাম কিনা এটা কুরানে ঘোষণা দেওয়া হয় নাই হাদিসে ঘোষণা দেওয়া হয় নাই শুধু সত্য আরোপ করে দেওয়া হয়েছে যদি যথারী কি তরুণ করতে পারো তাহলে ক্ষমা প্রাপ্ত আরেকটা পার আর একটা বাকি ছিল সেটা রসুল করিম সল্ল ইসলামকে আদর্শ হিসাবে অনুসরণ করলে সাহাবায় কামকে আদর্শ রূপে অনুসরণ করার দরকার কি প্রসঙ্গে এই প্রশ্নের জবাব একাধিকবার আলোচনা হয়েছে আজকে শুধু সংক্ষেপে স্মরণ করে আছে রসুল করিম সল্লুসলামকে জীবনের সর্বক্ষেত্রে সদা সর্বদা অনুসরণ করতে পারবে এমন কোনো নদী সমস্ত সকলের গুণা না এই জন্য শুধুমাত্র নদীগণের জিন্দগিতে কোন গুণা নাই আর বাকি সব মানুষের জিন্দিগি কম বেশি গুণা আছে তাই আমরা কোন না কোনদিন গুণা করি রসুন কোনদিন গুণা করবস্থায় রসুন কি আমি সদা সর্বদা অনুসরণ করতে পারলাম তো কি সদা সর্বদা অনুসরণ করতে পারলাম যে মুহূর্তে গুণা করলাম আমি সেই মুহূর্তে কি রতুলের অনুসারে ছিলাম একমাত্র রতুলকে আদর্শ রূপে আজীবন অনুসরণ করবে সদা সর্বদা এটা কোনো মানুষের সাহায্যের না যখন ওই কোন গুণায়িত গেল তখন ওই তার রসুলের অনুসরণ লঙ্ঘন হইয়া গেল ঠিক কিনা রসুলের অনুসরণ যেহেতু লঙ্ঘন হইয়া গেল এরপর এই গুণাগারের জন্য কিভাবে তহবা করলে আল্লাহর কাছে গুণা না তার জন্য আরেকটা আদর্শের ব্যাপার আছে কিনা কোন গুণাগারের গুণা না হওয়ার জন্য আল্লাহর কাছে করার জন্য যদি কোন আদর্শ লাগে সেই আদর্শ একমাত্র সাহবায় করা Yeah, yeah,